ইলিয় আল ইয় তু জনৌ আল বিগত কলু গাদর জ্ঞান আছে শরীয়তের জ্ঞান আছে কোরআন হাদিসের জ্ঞান আছে তাদেরকে জিজ্ঞেস করে যদি তোমরা না জানো এটাকে দলিল হিসাবে পেশ করা হয় মাঝাব মানার দলিল কথাটা আংশিক সত্য কারণ মাঝহের যারা বড় ওস্তাদ ছিলেন ইমামগঞ্জ ছিলেন তারা আহলুদ্দিকের তারা এই আয়াতের মধ্যে ঢুকেন কিন্তু ওই চারজনের মধ্যে সীমাবদ্ধ নাকি আহলুদ্দিকের আর কেউ ঢুকতে পারবে না এই এইরকম এটা না যে যেকোনো ব্যক্তি যে এই এই পর্যায়ে আল্লাহ তালা তাকে পৌঁছান যে সাধারণ মানুষের পাখি যে জিনিস জানা সম্ভব নয় কোরআন হাজির চষে চষে ফেরখা ওসুল ও ফেরখা এগুলোর যারা ভালো করে লেখাপড়া করেন নাই গভীরভাবে রক্ত করেননি তাদের কাছে বিভিন্ন জটিল মাসলা আসলে তারা এটাকে অ্যান্সার করবেন এই ধরনের লোকদেরকে আহলুদ্দিকির বলা যায় তারা শত শত হাজার হাজার হতে পারেন এই যুক্তিকে থেকে নবী করিম সাল পরে সাহাবিরা অনেকে আহলুদ্দিকের ছিলেন তা ইন্দ্র অনেকে কি ছিলেন আহুলুদ্দিকির ছিলেন তবে তাবি না আহুলের ছিলেন চার ইমাম আহলুদ্দিক ছিলেন চার ইমামের যারা বড় বড় ছাত্র ছিলেন ইমাম আপনার আবু ইউসুফ ইমাম মোহামুদের হাসান সবাই কি ছিলেন আহলুদ্দিকের কাজে এহলুদ্দিকের চারজনের মধ্যে সীমাবদ্ধ করে রাখা ইমাম বহারি কি ছিলেন আহলুদ্দিকের ছিলেন ইমাম মালিক আহলুদ্দিকের ছিলেন আবু হানিফ আহুল ছিলেন তাহলে সবাই আহলের দিকের এই মানের যারা পৌঁছে গেছেন তাহলে দিকের মধ্যে তফাত আছে অনেকে অনেক বড় গভীর পাণ্ডিত অর্জন করেছেন কেউ মিডিয়াম লেভেলে আছেন কেউ আরেকটু নিচের লেভেলে আছেন আপনার কাছে আপনি এমন কোন লোক যদি থাকে যে তার নামাজের মশালা বেসিক জিনিস জানা নাই মিস্টেক হয়ে গেছে এখন যে ব্যক্তির নামাজের মশালা মোটামুটি এক জায়গায় ভালো করে শিখছেন এখন আপনি ওনাকে জিজ্ঞেস করতে পারেন উনি এখন আপনার জন্য আহলে দিকের হয়ে গেছেন তাই না এবং এই ক্ষেত্রে আপনি যদি দেখলেই আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন তো তাকে জিজ্ঞেস করে আগে জিজ্ঞাসা করতে হবে ভাই আপনি কোন মাধা ফলো করেন একটা পড়াশোনা করতাম এরকম জিজ্ঞেস করতে হবে কোন দরকার নাই হান্লাহ আল্লাহ ওপেন রাখছে আপনি ওপেন রাখেন এটারে আপনি এখানে এত সংকীর্ণ সংকীর্ণ করে দেওয়াল খাড়া করেন কেন তাই না এরকম হওয়া উচিত না এইভাবে এই একটু ওপেন রাখেন শহীদ অলিল পাওয়া গেলে তার থেকে যাওয়া পাওয়া গেলে আহলে আহ হয়ে গেছেন এই আয়াতের মধ্যে আবার ইঙ্গিত রয়েছে যে নবুয়ের দায়িত্ব পালন করেছেন পুরুষগণ রেজাল রাজুলের মধ্যে মানুষের অর্থ আসে পুরুষ অর্থ আসে দুটোই আরবিতে ব্যবহৃত হয় এখন নবীগণ ইমা হতে পারবেন নবীগণ নবীগণ হবেন পুরুষ থেকে এখন ইমামগণ কি হবে ইমামগণও পুরুষদের থেকেই হবেন এই আজ সেই ব্যাপারে ইঙ্গিত দিচ্ছে এবং উম্মতের ইজমা কোরআন হাদিসের পরে আরেকটি শক্ত শরীয়তের মজবুত সোর্স আছে সেটার নাম কি ইজমা উম্মতের ইজমা যে ইমাম দায়িত্ব পালন করবেন কারা পুরুষগণ মহিলাগণ ইমামতের দায়িত্ব পালন করবেন না মাঝে কোন কোন তাই না যে মহিলা নামাজের ইমামতে করছেন জুমান নামাজে পড়াচ্ছেন তার পিছনে আবার পুরুষও আছে হান্লা তারা আবার নিজেকে ইসলামের অনুসারে বলে মুসলিম বলে দাবিও এই রকম। যারা ইসলামের দাবি করবে অথচ কোরআন হাজি সাহেব ইজমার বিপরীত কাজ করে এটা তো কোন রকমে মেনে নেওয়ার মত না এটা কোন রকমে ইসলাম করবে না ইজমার বিপরীত কোন কাজ করা যাবে না এরপরে আল্লাহ তালা বলছেন যে ইনকুন্তুম ফল আহ ইনকুন্ত আল্লাহ তোমরা যদি না জানো বা নাথ বাইনাথের অর্থ কি দলিল প্রমাণ দলিল প্রমাণ আহ আপনি একটা কোর্টে গিয়েছেন আপনার কেস নিয়ে গিয়েছেন বলবেন যে তোমার বাহে নাথ কি তোমার দলিল কি আছে নিয়ে আসো তোমার প্রমাণ কি আছে নিয়ে আসো এই প্রমাণ কে বলা হয় এভিডেন্স কে বলা হয় বা নাথ তাহলে দলিল প্রমাণ কি দলিল প্রমাণ কোনো কথা হবে না আর দলিল প্রমাণ হচ্ছে কোরআন এবং হচ্ছে জাবুর এর বহু বসান একটি কিতাবের নাম কার উপরে নাজির হয়েছে দাউদ আলি ইসলামের উপর এখন সেই একটি কিতাব ছিল এখানে আল্লাহ তালা পড়ছেন মানে জাবুর গুলো এ জাবুর তো নাজিল হয় নাই আসলে জাবুর যে দাউদ আল আসলাম অবতীর্ণ কিতাব এই জাবুর শব্দটার অর্থ কি এই জাবুরের অর্থ হচ্ছে কিতাব কোরআনের কয়েকটি নাম আছে অন্যতম একটি নাম কি কোরআনের কিতাবাল কিতাবু রি আমরা বলি কিতাব উল্লাহ শুন না তো রাসুল কিতাব উল্লাহ বলিনি আমরা তাহলে কিতাব ওলা বলতে কি বুঝিয়েছি কর আন তাহলে কিতাব মানে কর আন অরিজিনালি কিতাব ছিল কর আন যদি এখন আমাদের অনেক কিতাবপত্র আসে এইগুলা সেকেন্ডারি লেভেলের কিতাব মূল কিতাব হচ্ছে কর আন তো এইরকম জাবুর শব্দ আসলে কিতাব আর তার বহু বছর যুবর আর কিতাবের বহু বছর হচ্ছে কুতুব আমরা পড়েছি কি ইমান মজমাল ইমান মুফৎসালে কি পড়েছি অমাল ইকাতিহি ও কুতুবিহি কুতুব বহু বচন এক বচন কি বহু বচন এক বচন বহু বচন হচ্ছে যুবন আল্লাহ তালা বলছেন ওই সময় সমকালীন ইহুদি নাসারা এবং খ্রিস্টানদেরকে মক্কার ওনার নবীকারী ইমসা উপস্থিতিতে যে তোমরা রসুল যে মানুষ হবে না তোমরা তো জানো না যাদের এরকম অহীর জ্ঞান আছে চর্চা করে এখন ইহুদি আসারা কিছু লোকেরা তাদেরকে জিজ্ঞেস করে দেখো তাদের কাছে কি আছে তাদের কাছে সেগুলো তারা দেখুক আর যুবোর এই কিতাব পত্রে কি আছে তারা দেখুক স্বপ্ন মানুষ ছিলেন না অন্য কোন জাতি ছিলেন সেই কথা বলার পরে এখন আল্লাহ বলছেন আপনার প্রতি আমি অবতীর্ণ করেছি এইকের হয় আল্লাহকে ডাকি আল্লাহর কথা বলি আর যখন জেকের দোয়া পড়ি তখনও আল্লাহকেই ডাকি তো কাজেই এগুলো অনেকগুলোকে কাভার করে দেখে শব্দটা আমি আপনার প্রতি জেকের নাজিল করেছি নবীর প্রতি আল্লাহ কি নাজির করেছেন অর্থাৎ করেছি কেন লেতুবাই নাজ করেছি যে আপনি তাদের কাছে ব্যাখ্যা করবেন বয়ান করবেন লেতুবাই না আমরা বলি বাংলায় যে তিনি এখন বয়ান ফরমাবেন বয়ান করবেন তাই না এই বয়ান শব্দটা আরবি শব্দ কিন্তু লেতুবাই ইয়ে না আপনি বয়ান করবেন তা বায়ানের অর্থ কি অর্থ হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ ব্যাখ্যা বিশ্লেষণ মানে এটু সংক্ষিপ্ত কথা কোরআনে পাখি আল্লাহ খুব একবারে শব্দ চয়ন করে করে কারণ বেশি কথা লম্বা কথা আল্লাহ তালা কোরআনে পাখি বলেননি তাহলে কোরআনের সাইজ কি হবে অনেক বড় হয়ে যাবে শব্দের মুখাস করতে অনেক কষ্ট হয়ে যাবে মৌলিক কথাকে আল্লাহ তালা খুব কনসাইজ ওয়েতে কোরআনে পাখি উল্লেখ করেছেন কিন্তু সেই আপনাকে যা তাদের উপর নাজিল হয়েছে সেটাকে তাহলে কোরআনের ব্যাখ্যা এই কথাগুলোর বিস্তারিত যা কিছু বিশ্লেষণ করতে হয় সে কাজ কার রসুল্লা সাল দায়িত্ব আল্লাহ দিয়েছেন কোরনের পাখি ইঙ্গিত রয়েছে নামাজ কায়ম করো দাও। কিন্তু কয় ওক্ত কায়ম করতে হবে পাঁচ ওক্তর আসর নাম সহকারে এভাবে আসেনি যদিও কিছু ইঙ্গিত এসেছে আকিম সলা তালিদুলুকছে ইসাকিল তিন কথার মধ্যে পাঁচ বক্তা এসে গেছে হাদিসের মাধ্যমে সে ব্যাখ্যা পাওয়া গেছে কিন্তু কোরআনে ইঙ্গিত দেওয়া হয়েছে ঢুলে গেলে সূর্য ঢুলে গেলে কোন নামাজটা পড়ি জহর ঢলার কিছু পরে আরেকটি নামাজ আছে সেটার নাম কি এই দুইটা চলে আসে দুলুক ইসামসের ভিতরে ইলা গাছাকাতের অন্ধকার আসলে তখনও নামাজ রাতের অন্ধকার শুরু হয় কোনটা দিয়ে দিয়ে তারপরে কোনটা আসে অন্ধকার আরেকটু তাহলে গাছাকের লাইনে মধ্যে আরো দুটো ঢুকছে তাহলে চার ওক্তে গুলো আর কোনটা বাঘিয়েছে ওয়কর আনাল ফাজ ফজর চলে আসছে তাহলে পাঁচ অক্ত আসছে কিন্তু শব্দ আছে আসলে তিনটা কিন্তু এগুলোর বিস্তারিত তারপরে বুঝলাম কোরআনে ইঙ্গিত আছে পাঁচ অক্টর তিন থেকে ব্যাখ্যা করে পাঁচ অক্ত বের করা যায় এব্বাস বললেন আচ্ছা আল্লাহ তো ফিল কিতাবে কোরআন এই কিতাবের মধ্যে আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে আমি কোনো কিছু বাদ রাখিনি তো আর আমাদের হাদিসের দরকার কি বলেন তো হাদিসে কি দরকার এখন এই জমানায় কিছু লোক পাওয়া যায় তাদের পরিচয় কি জানেন আহলুল কোরআন কোরআন তারা হাদিস অস্বীকার করে হাদিস ঠিক নাই হাদিসের ব্যাপারে অনেক এখতলাফ আছে আছে আছে রেওয়াজে কিছু বানানো আছে জাল আছে এটা তো ঠিক এগুলোর জন্য বিরাট বিরাট ইমামরা কাজ করে গেছেন না ইমাম বোখারিরা কাজ করে সহি হাদিস বাসাই করে গিয়েছেন না তারা বলে যে হাদিস নিয়ে অনেক এখতালাফ আর হাদিসের কারণে হয়েছে রাফেল করবে কি করবে না দেখেন মিডিয়ার মধ্যে পাওয়া যায় আক্রমণ করবে ইসলামের মধ্যে নাই পারলে খারিজ করে দেয় এরকম আছে না তো তার এইগুলোর এক্সাম্পল নিয়ে বলে হাদিস সব বাদ দেন কোরআনের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই সবাই কোরআন ধরে মধ্যে হয়ে যাবে না উজুবিল্লা কি সুন্দর যুক্তি সয়তার মাথায় ঢুকিয়ে দিয়েছে এবং এরা অনেক কাজ করে ইন্টালেকচুয়ালি এদেরকে বলা হয় কোরআনিস্ট আহলুর কোরআন এই দেশও তারা আছে বিভিন্ন জায়গায় তারা টাইম টু টাইম কাজ করে ওপেনলি তারা এগুলো বলে না প্রশ্ন উঠিয়ে দেয় এই হাদিস ওই হাদিসে টক্কর লাগিয়ে দিয়ে আপনাকে কনফিউজ করে দিয়ে বলবে দরকার নাই হাদিসে কোরআন ধরো তো এই আব্বাস রা দেওয়ালা কাছে এক লোক আসলো যে আমাদের দরকার কি হাদিস নিয়ে টানাটানি করার কোরআনে তাহলে বলেই দিয়েছেন কিছু বাদ রাখেনি এখন আমাদের কাছে প্রশ্ন আসবে আল্লাহ তো বললেন কিছু বাদ রাখিনি তো হাদিসের দরকার কি আল্লাহ তালা কি বাদ রাখেননি মৌলিক কোন কথা বাকি রাখেননি কিন্তু এই মৌলিক কথাগুলোর কি লাগবে ব্যাখ্যা লাগবে বিশ্লেষণ লাগবে উদাহরণ দিয়ে বুঝাতে হবে সেই জন্য আল্লাহ তালা বলেছেন লিতুবাই আপনি লোকদেরকে ব্যাখ্যা করে দেবেন তখন এপনি আব্বাস রাজা তাকে বললেন তুমি যে বলল হাদিসের দরকার নাই পাঁচ শক্ত নামাজ কোনটা কয় তা তো নাই তাহলে না কেন এই কোন জবাব নাই তাহলে এই সমস্ত কিছু ব্যাখ্যা কিভাবে নামাজ পড়তে হবে রুকু কয়টা হবে সাজা কটা হবে কোন রাখাতে কোন ওয়াক্তে কত রাখা আছে এগুলোর বিস্তারিত বর্ণনা হাতিসের মাধ্যমে আল্লাহ তালনাকে দিয়েছে আর বলেন যে দেখো অচিরে কিছু রোগ হাসবে তারা নিজেদের ঘরে সোফা সেট আরাম করে বসবে হাদিস এবং হাদিসের মাসালা জানার জন্য চেষ্টা তদ্বির কিছুই করবে না কোরআন পড়বে আর বলবে আমাদের মধ্যে তোমাদের মধ্যে কিতাব উল্লাহ আছে আর কিছু লাগবে না সব ছেড়ে দাও তারপরে তিনি সোজা হয়ে বসলেন আল্লাহ যেভাবে হাজির দিয়ে আল্লাহ কমপ্লিট করে কোরআন এবং হালাল হারামকে কায়ম করার জন্য আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ ইন্নি উত কোরআন ও মিস সাবধান খবরদার মনে রেখো আমাকে কোরআন দেওয়া হয়েছে কোরআনের মতোই আর একটা জিনিস দেওয়া হয়েছে সেটার নাম কি এই দুটোর দলিল কোরআনে আছে আল্লাহ তালা বলছে যেটা নাজিল হয়েছে কোরআন সেটাকে আপনি বয়ান করে দিবেন ব্যাখ্যা করে দিবেন বিশ্লেষণ করে দিবেন এই জন্য রসুল সোল্লা সামনে কাজে তো ছেলে সেই তাব ইন করা তা না হলে তো আল্লাহ তালা কিতাব নাজিল করে দিয়ে বলতেন নদীগণ হচ্ছেন ওস্তাদ উমতের জন্য শিক্ষক ইন্ডামা বয়েস টু মো আল্লিমান আমি শিক্ষক হিসাবে অবতীর্ণ হয়েছে আল্লাহ শিক্ষকরা পাঠিয়েছেন এবং এই হাজিজগুলো ওনাদের নিজেদের কিছু না সেটাও কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন তার দলিল করমায় ওনারা তো মন গোড়া নবীরা কোনো কথা বলেন না শরীয়তের বিষয়ে কোনো কথা ওনারা মন গোড়া বলেন না তাদের কাছে ওয়াহী আসে সেই ওহি ভিত্তিতে কথা বলেন ওয়াহির দুই তরিকা আমরা অনেকবার আলোচনা করেছি যারা মিস করেছেন রিপিট করি আবার ওয়াহী মাতলু আর ওয়াহি রাই মাতলু তেলাওয়াতা ওয়াহী আর তেলাওয়াত ওয়াহি তেলাওয়াত করা হয় যে ওয়াহি সেই ওয়াহির নাম কি আর যেটা তেলাওয়াত করা হয় না সেই ওয়াহির নাম কি হাদিস তেলা বাদ করা এটার অর্থ কি আবার দুটো অর্থ নামাজের মধ্যে যে কেরাত পড়তে হয় কোন ওয়াহির কেরাত পড়তে হবে কোরআনের ওয়াহি কেউ যদি বলে আমি সহি বোখারি একটা হাজি পড়ে ফেলি কোরআন বাদ দিয়া আমাল আমার বিনিয়াদ বলে নামাজ শুরু করে দো সেটা ওয়াহি কিন্তু সেটা ঘাইয়ের মাতলু ওটা নামাজের মধ্যে তেলা করার কোরআন ওইটা না ওয়াহি ওইটা না তারপরে আবার লেক করলে হারফিন এই তেলাবাতে একটা বিশাল এবাদতের স্বভাব আছে প্রতি হরফে কত নাকি দশ নাকি সেটা সহি বোখারি বা সহি মুসলিম রিয়াদুসলিহীন পড়লে ওই প্রতি হরফে দশ নাকি হবে না সেটা কার জন্য খাস কোরআনের জন্য খাস তবে হাদিস বোখারি মুসলিম রিয়াদুসলহীন এগুলো পড়লে কি কোনো স্বভাব হবে না হবে অনেক স্বভাব হবে কিন্তু কি পরিমাণ হবে ওটা আল্লাহ তালা ফিক্স করে দেননি ফিক্স করার হাজির যেগুলো আসছে সেটা কার জন্য এসেছে তাহলে এই যে আল্লাহ এ ছাড়াও আমি তাদেরকে যে ওহি দিয়েছি এর অনেক আরো নবী রাসুল পাঠিয়ে যে ওহি দান করেছি মানুষ জন্য চিন্তা করে এতাফাক চিন্তা করে কি নিয়ে চিন্তা করবে মানুষ মানুষকে চিন্তা করতে হবে মানুষের চিন্তা ছেড়ে দেয় তাহলে সে মানুষ হওয়ার দরকার না সে মেশিন হয় ভালো কম্পিউটার হয় ভালো মানুষকে আল্লাহ বিবেক ভালো মন্দ বোঝার তফিক দিয়েছেন তাকে চিন্তা অনেক কিছু করতে আমি কেন পৃথিবীতে এসেছি আমি কোথায় যাব আমার যে আল্লাহর সঙ্গে দেখা হবে তার ব্যাপারে আমার খবর কি পরিমাণ আছে না দিন চাকরি করলো পয়সা আনলো ব্যবসা করলো টাকা আনলো বাড়ি কিনলো খাওয়া দাওয়া করলো ঘুমালো উঠলো চলে গেলো আর কোন চিন্তা তার মাথায় নাই আসে চিন্তা কিছুকের নাম বলেন খাওয়া দাওয়া করে আর ঘুমা গরু ছাগল হাঁস মুরগি এই যে যত জানুয়ার আছে তারা কি কি চিন্তা করে শুধু সে দেখি তাদের কোনো চিন্তা করা আর ঘুমা সকালে খড় খুলে দিল খড় খক করে বের হয়ে গেল সারাদিন চড়ে বেড়ে খেলো আবার আজকে ঘুম কি ঘুম দিল কোন চিন্তা ভাবনা নাই মানুষকে আল্লাহ অনেক চিন্তা ভাবনা দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছে কত দায়িত্ব কত চিন্তা করতে হয় তো চিন্তা আমরা অবশ্য সবাই করি কিন্তু অনেকের চিন্তা আছে শুধু দুনিয়া কেন তাই না কিন্তু আসল চিন্তা হলো দুনিয়ার প্রয়োজন চিন্তা পাশাপাশি ছেলে মেয়ে মানুষ করবো ঠিক আছে স্বামীজির দায়িত্ব পালন করবো ঠিক আছে ব্যবসা বাণিজ্যের উন্নতি কেমনি হবে ঠিক আছে কিন্তু আমাকে তিনি সীমাবদ্ধ হায়া দিয়ে পাঠিয়েছেন কিছু দায়িত্ব দিয়েছেন সেগুলো ঠিক মতো পালন করছে কিনা আমার জন্য দুইটা ঠিকানা আছে জান্নাত অথবা আল্লাহ মাফ করুন যাহার নাম জান্নাত আমাকে নিশ্চিত করতে হবে এই চিন্তাগুলো যেন মানুষ করে এই জন্য আল্লাহ নবী করিম সাল এত সুন্দর করে বলার পরেও বুঝানোর পরেও তারা আরবি ভাষা ভাষা আবু জাহাল আরবি বুঝতে তো কষ্ট হওয়ার কথা না তাও বুঝে না তাদের মাতৃভাষা তারা কিভাবে এটাকে অপোধ করছে এর মোকাবিলা করছে প্রতিরোধ করার চেষ্টা করছে এবং ষড়যন্ত্র করছে কিভাবে ইসলামকে পৃথিবী থেকে উঠিয়ে দেওয়া যায় এবং ইসলামের গলা টিপে ধরে যারা মাকারু সাইয়া আর যারা সময়। অপকর্মের মাকর করে পরিকল্পনা করে ফোন দিয়ে আটে গুনার ফোন দিয়ে সারা দিন দাত ব্যাপী করে নাফর মানের ফোন দিয়ে ফিকির যারা করতে থাকে তারা কি নিজেদেরকে নিরাপদ মনে করে তাদেরকে ভয় হয় না যে আই বিহিমুল যে আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিতে গিয়ে জমিনে তাদেরকে তলিয়ে দিতে পারেন ভূমি ধসে তারা মাটির ভিতরে ঢুকে যেতে পারে ভূমি কম্পে এসে তাদেরকে মাটি খেয়ে ফেলতে পারে এটি পৃথিবীতে বহু জায়গায় ভূমিধ্বস হয়েছে পাহাড় ধসে গ্রাম জনপদ শহরকে একদম কবর বানিয়ে ফেলেছে তারা কি ভয় করে না তার যে যে অপকর্মের জন্য ফোন দিয়ে ফিক্রি করতে থাকে সাইয়ে আতের মধ্যে অনেক কিছু নিজে গুনা করা এবং আল্লাহ নাফর সকল কাজ করা দিনের দুশ্মনি করা সবগুলো কি সাইয়ে আহ যারা রাত দিন বসে এইগুলো করে তারাকে নিরাপদ হয়ে গেছে না গলা করে ফেলবে না অথবা তাদের কাছে এমনভাবে হঠাৎ করে আজাব চলে আসবে তারা টেরি পাবে না এরকম টের পায় না হঠাৎ করে দ্রুত গতিতে আজাব এসে গেছে এরকম দিয়ে একটা আজাবের এক্সাম্পল কি হতে পারে সুনাম। মানুষ আনন্দ মধ্যে আছে আমি গতবার না ইন্দোনেশিয়ায় কিছু দ্বীপের সুনামি আসলো মানুষ পার্টি করার জন্য ব্যান্ড নিয়ে দ্বীপের মধ্যে গিয়েছে সমুদ্র তীরে রিসোর্ট এর মধ্যে এনজয় করবে বাঁচতেছে এর মধ্যে হু করে সুনামি চলে আসলো দ্রুত বেগে তারা এগুলো ফেলে কে কোন দিকে পালাবে চিৎকার আর তো চিৎকার মিন হাই তো না খেয়াল করেন কিভাবে গাড়ি এসে কাজ করে দিল শেষ এরকম ভাবে হঠাৎ নাই এই যে আমাদের এক ভাই হজে গিয়েছিলেন আল কেবলা মালিক না সরি বিসমিল্লা হজর মালিক কি নাম জানে ভাই টিপু ভাই আল্লাহ আসছেন কোন নিরাপত্তা নেই এভাবে আল্লাহর কাছে মানুষ মোহতাজ হয়ে ফকির হয়ে অসহায়ের মতো মানুষকে থাকতে হবে আল্লাহ কাছে নিরাপত্তা চাইতে হবে আর তারা কিভাবে আল্লাহ তালা দুশ্মনী করে নিজেদেরকে এত তারা নিরাপদ মনে করে ট্রাভেলিং এর ঘটনা কয়েক মাস আগে ইথিওপিয়ার একটা বিমান দুর্ঘটনা ঘটলো তার কিছুদিন আগে ইন্দোনেশিয়া একটা ঘটলো এবং কোন একটা ভিডিও ক্লিপ এসেছে আপনারা অনেকে দেখেছেন যখন প্লেনের মধ্যে জার্কিং শুরু হয়েছে তখন মানুষ আল্লাহ করা পরে পাওয়া গেছে কয়েকশ মানুষ একসঙ্গে এক নিমিশে শেষ হয়ে গেল তো প্রতি আর এই প্লেনে বসে বসে মানুষ কি করে আহা ফিল্ম খোলে এমন কিছু আজে সিন দেখতে থাকে কোন সাহসে যাদের অবিশ্বাসী যাদের আল্লাহকে কোনদিন ট্রেনে টেনে নেন তারা এগুলো করে মুসলিমরা কেমন করে আল্লাহকে ডাকতে হবে প্লেনের হলে এটা কি দুই একজন মানুষ বাতার সম্ভাবনা থাকে ট্রেন অ্যাক্সিডেন্ট হলে কিছু মরলো কিছু বাঁচলো ঠ্যাং ভেঙ্গে হলেও কিছু বাঁচলো প্লেন অ্যাক্সিডেন্ট হলে ঠ্যাং ভেঙ্গে বাতার উপায় আছে আল্লাহ কি বিপদ সেখানে বসে না দিকে মানুষের চোখ চলে যায় ভ্রমণ করা আল্লাহ আল্লাহ ধরে ফেললে তারা আল্লাহকে আটকাতে পারবে না আল্লাহকে ব্যর্থ করতে পারবে না আল্লাহকে থামিয়ে দিতে পারবে না এটা শুধু কাসরদের জন্য আমাদের জীবনে আমরা কোনো জায়গায় সীমা লঙ্ঘন করি না কোনো জায়গায় মন করে থাকে কি না সকল অবস্থাতে ফুর্তি ফার্তি করতে গিয়ে মাঝে মাঝে আনন্দ হালাল সেই সময় মনে হবে হালাল ফুর্তি করতে গিয়ে যেন আবার বেশি তাল মাটাল না হয়ে যায় আবার যেন খেয় হারিয়ে না ফেলি ওই সময়ও আনন্দ ফুর্তি বলে কিছু আনন্দ ফুর্তি কি ইসলাম অ্যালাউ করে নেই করেছে সেখানেও মনে রাখতে হবে বেতাল হওয়া যাবে না তাল ঠিক রাখতে হবে মুহূর্তে আল্লাহ তারা দেখে ফেলতে বিয়ে শীত করতে গেলে কি বেতাল হয়ে যায় মানুষের আল্লাহ আনন্দ করতে গিয়ে ভিডিও বিয়ে উপলক্ষে কয়টা অনুষ্ঠান হয় শুধু অলিমা না অলিমার আগে গোটা দুই তিনেক অলিমার পরে গোটা দুই তিনেক কত রকমের নাম আবিষ্কার করেছে আমরা ছোটকালে বিয়ে শি করেছি কয়টা অনুষ্ঠান ছিল কম দেখি সুফান আল্লাহ এখন এতগুলো লাগে খালি ফুর্তি খালি আনন্দ আল্লাহকে ডাকা সময় কোথায় আল্লাহ হঠাৎ করে ধরে ফেলতে পারেন তেরি পাই নেই এক মিনিট আগেও খবর নাই হঠাৎ করে এক সিনেট ধরে সবশেষ কিন্তু আবার কিছু হয় এমন অবস্থা আল্লাহ ধরেন যে তাকাউফের একটা ভীতিজনক পরিস্থিতি সৃষ্টি করে ফেলে। ভীতি মনে করেন খবর হয়ে গেছে যে কালকে এরকম কিছু হবে ওটা ধরে ফেলতেছে মানুষকে অনেক সময় ভূমিকম্প শুরু হয়ে গেছে কিছু সময় লাগছে কয়েক মিনিট নেমে যাচ্ছে নামতে নামতেই ধরা পড়ে গেল এই যে মনে করেন গ্রিন টাওয়ার গ্র্যান্ড টাওয়ার যেটা হয়ে গেল সেটাতে কি হলো আগুন লাগলো বেশ সময় লেগেছে এবং তাদের তার নামতে বলা আমরা রেস্কিউ করব আর আস্তে আস্তে গরম বাড়ছে আগুন বাড়ছে চিৎকার করছে বাচ্চারা এখন তারা নিজেরা বড বড়োরাও থাকতে পারছেন না এই যে ভয়ের সৃষ্টি তারা মনে করছে এই বোঝা চলে আসবে এই বোঝায় আমাদেরকে উদ্ধারকারীরা চলে আসবে কিন্তু আরবে কি আসবে না মৃত্যুটা আরো কঠিন হয়ে যায় ইমামী কাসির রহমতুল্লাহ আলহী বলেন এটা আরো আসাদা কোন আসাদ ভয় ভীতির সময় নিয়ে অনেকক্ষণ পর্যন্ত ভয় ভীতির পরিস্থিতি মোকাবিলা করি তারপরে গিয়ে মানুষের যখন সর্বশেষ চূড়ান্ত মৃত্যুটা হয়ে যায় এইটা আরো লিঙ্গার করে বেশি দীর্ঘায়িত কষ্ট হয়ে যায় এরকম আল্লাহ তালা করেন করতে পারেন কিন্তু আল্লাহ তালা কি সবসময় এরকম করেন না তিনি কনক্লুড করছেন তোমাদের রব কিন্তু অনেক দয়ালু তোমাদের রব তোমাদের প্রতি অনেক অনেক মার্সিফুল হলে যত গুণা করি ব্যক্তিগত জীবনে আমাদেরকে যদি আল্লাহ ধরে ফেলতেন প্রত্যেক গুনার কারণে শাস্তি দিতেন দেন দেয়া এই পর্যন্ত কয়জন বেঁচে থাকতে পারতাম যদি শাস্তি দিতেন আল্লাহ আমাদেরকে তখন তাৎক্ষণিকভাবে কত শাস্তিকে আল্লাহ তালা ইগনোর করেছেন আমাদেরকে কারণ কি তোমাদের রব দিতে পারেন না তিনি অনেক দয়াময় অনেক দয়ালু তিনি অনেক মেহরবান তোমরা রবের কাছে আসো এবং তোমরা যে অপরাধ করেছো গুনা করেছে তবা করো আল্লাহ তাদের কাছে পানা চাও তিনি তোমাদেরকে দয়া মায়া দিয়ে উদ্ধার করে ফেলবেন কাজে আল্লাহ তালার এই পরিচয়টাকে তিনি বড় করে ধরেছেন যে তিনি হচ্ছেন রাউফ এবং রাহিম রাউফের অর্থ দয়ালু রাহিমের অর্থ দয়ালু জন্য অনেক শব্দ ব্যবহারিত আফু উন আসে রাফুর আছে যেখানে ক্ষমার কথা রয়েছে এবং আল্লাহ তালা কিভাবে সবর করেন কিভাবে রহিম কিভাবে দয়ালু আপনি আজকে একটা বড় গুণা করেছেন কিন্তু ঠিকই আল্লাহ তালা আপনি ধরেন নাই আপনি ঠিক মতো খেতে পেরেছেন আপনার ঘুমও ঠিক মত হয়েছে আপনি জীবন স্টিল এনজয় করছেন সে বিষয়ে একটি বোহারি মুসলিমের হাজি এসেছে আল্লাহর চেয়ে এত বেশি ধৈর্যশীল কেউ নাই যে অনেক জঘন্য কথাকে কে বরদাস্ত করেন সহ্য করেন সঙ্গে সঙ্গে অ্যাকশন নেন না এরকম কোন সৃষ্টি করতে পারে না আমি আপনি কখনো পারব না এত অন্যায় কথা বললে তারা আল্লাহ তালার জন্য সন্তান জোগাড় করেছে এত মারাত্মক কথা বললো যে ঈশা আসান পিতা হচ্ছেন আব্বা এর পরেও আল্লাহ ওনার পিতা হচ্ছেন আল্লাহ এই কথা বলার পরেও আল্লাহ তালা তাদেরকে রিজেক্ট দিচ্ছেন তাদেরকে দিচ্ছেন ঠিক মত জীবন চলছে টাকা পয়সা অভাব অনটন দিয়ে মেরে ফেলেননি তাদের জীবনে অনেক আনন্দ সুখ এখনো আল্লাহ তালা দিচ্ছেন কোন কোন সৃষ্টি যার ক্ষমতা আছে তার সঙ্গে এইরকম আচরণ করলে কখনোই এরকম বরদাস্ত করত না কারণ কেন আল্লাহ বরদাস্ত করেন দেখি না আল্লাহর আসে কিনা তব করে কিনা ইস্তিকমার করে কিনা এই কথাগুলো যখন আমরা শুনবো আমরা উমুক কিছু লোককে আল্লাহর দুঃস মনে শুধু তাদের দিকে তাকাইলে হবে না কাদের দিকে তাকাইতে হবে আমাদের দিকে আমি কি সত্যি এত নিয়ামত আল্লাহ আমাকে ডুবিয়ে রাখছেন আমি কি আল্লাহর শুক্রগুজার হই আমি কি আল্লাহর কথা মেনে চলি আমি কি নাফরমানি করি আসলে ব্যক্তিগত জীবনে আমি কি পরিমাণ আল্লাহর ভয়ে ভীত থাকি নাকি সুযোগ পেলেই আমি আমার দাপড় চালিয়ে দেই আমি বিভিন্ন রকমের ফোন দিয়ে ফিকিরে ব্যস্ত থাকি আমি বিভিন্ন রকমের কষ্ট মানুষকে দেই মাখলুককে দেই আল্লাহর নাফরমানি করি আল্লাহর হুকুম মানি না বান রাখি কষ্ট দে এগুলো কি করি আমি এগুলো চিন্তা করা দরকার এরপরে আল্লা বলছেন এটা কি দেখে না দুনিয়ার মানুষগুলো যে আল্লাহ দা সৃষ্টি করেছেন যত জিনিস সৃষ্টি করেছেন যত মাখলুককে সৃষ্টি করেছেন এদের ছায়াগুলো ফেরত আসে দানে বামে ঘুরে এবং শেষ পর্যন্ত এগুলো সবগুলো সুজ্জাদা সজ্জাদ আল্লাহর কাছে হয়ে অহমদা হেরুন তারা নিজেদেরকে আল্লাহর কাছে খুব বিনয়ী করে ফেলে তারা বিনিতভাবে ভাবে চলে যায় পৃথিবীতে যত জিনিস আছে সলিড জিনিস আছে যেটা দেখা যায় ধরা যায় এই জিনিসগুলোর ছায়া আছে আছে কিনা বলেন প্রত্যেকটি বস্তুর প্রত্যেকটি প্রাণীর প্রত্যেকটি পশু পাখির কি আছে ছায়া আছে দেখা যায় না ধরা যায় না যেটা দেখা যায় ধরা যায় এগুলোর কি আছে ছায়া আছে আমরা দেখি ছায়া আবার এক জায়গায় এক সাইজে থাকে না এগুলো নড়া চড়া করে এগুলো বড় হয় এটাই হলো নড়া এগুলো ডানে বামে যায় তখন দুপুরবেলা একটু ছায়া আসে তখন একটু একদিকে পশ্চিম দিকে আসতে করে যাচ্ছে এরপরে আবার যেতে যেতে দেখা গেল যে কিছু পশ্চিমে যেতে পারে কিছু দক্ষিণে যেতে পারে উত্তর যেতে পারে দক্ষিণে যেতে পারে যদিও পশ্চিম দিকে যায় কিন্তু কোন সময় একটু এদিক সেদিকে আসে শীতকালে কোন দিকে বেশি যাবে গরমকালে কোন দিকে বেশি যাবে সূর্য মাথার কোন দিকে আছে উত্তর মেরু না দক্ষিণ মেরু আর্নিক গতি না বার্ষিক গতি পৃথিবীর ঘুরানোর কারণে ছায়াগুলোর মধ্যেও কিছু পরিবর্তন হয় দানে বামের দিকে কিন্তু এগুলোর সবগুলো একটা ফাংশন আছে যেটা আমরা দেখি না এগুলোর কাজ আছে এগুলোর অন্যতম কাজ আছে এগুলো আল্লাহর চেষ্টা করে এই গাছের ছায়া আল্লাহকে সাজা করে এই প্রাণীগুলোর ছায়া আল্লাহকে চেষ্টা করে এবং করে তারা এভাবে অহম দা হেরুন তাদের অনুভূতি আছে এবং তারা নিজেদেরকে খুব বিনয়ী করে আল্লাহ কাছে খুশুর সাথে চেষ্টা করে আমরা জানি যে প্রত্যেকটি মাকলুকুক আল্লাহ আছে কিছু আল্লাহ করে আর এই আয়া করছে সাজাও করে এবং তারা যখন সাজা করে তারা খুবই বিনয় হয়ে যায় এই জন্য সঙ্গে বিনয়ের সম্পর্ক আছে যদি আমরা এখন সেজা করি এমন ভাবে উঠানামা করি সমান হবে না সমান হবে আল্লাহ স্বামী অবনত মস্ত হওয়ার সুযোগ হলো এই জন্য আদা কয়টি অঙ্গ দিয়ে প্রপারলি সেজা করতে হবে সাতটি অঙ্গ দিয়ে চেহারার মধ্যে কপাল মাথা সব মিলে একটি অঙ্গ দুই হাতের তিনটা দুই হাঁটুর পাঁচটা আর দুই পায়ের এই সাতটা দিয়ে সেজা করতে হবে প্রপারলি তাহলে আর যারা এইভাবে সেজরা করে তারা বিনয়ী হয় কাজে যারা বে নামাজি তারা আল্লাহর কাছে বিনয়ী না হয় যারা নামাজি তারা যেহেতু সাজদা করে তারা আল্লাহ তালার কাছে কি হয়ে যায় বিনয়ী হয়ে যায় তাহলে বুঝা গেল বিনয়ী না হলে আমরা তাকে কি বলি মুতাকাব্যের অহংকারী বেয়ব বা অহংকারী বলি তাকে তাই না যেই ব্যক্তি আল্লাহর কাছে সাজা করে না নামাজ পড়ে না আল্লাহ দৃষ্টিতে সে লোকটি অহংকারী এবং বেদব তাহলে নামাজ না পড়া কত বড় অপরাধ বুঝতে পেরেছি এখন তা যে বিনামাজি হয়ে থাকি এই অবস্থায় ইন্তিকাল হয়ে গেলে বিনিয়োগী হয়ে ইন্তেকাল হবে না অহংকারী হিসাবে ইন্তেকাল হয়ে যাবে ব্যাদব হিসাবে ইন্তেকাল হয়ে যাবে এবং এই যে সাজা করে শুধু এই প্রত্যেকটি মাখলুক জিনিসগুলো করে না আর অনেক আল্লাহ তালার স্পেশাল কিছু ক্রিয়েশন আছে সৃষ্টি আছে যাদেরকে সাজা করার জন্য আল্লাহ তালা খাস করে সৃষ্টি করেছেন সবকিছু আছে আসমান জমিনী যা কিছু আছে সবকিছু আল্লাহ তালার কাছে সাজা করে মিন্দ যত রকম পশু পাখি প্রাণী কিছু। ফের আ্লা করেন তারা অহংকার করেন না কখনো অহংকারকে উল্লেখ করা হয়েছে তাহলে বোঝা গেল সাজা করলে অহংকারী হবে না সে না করলে অহংকারী হতে পারে আর এমন ভাবে করতে হবে আমার থেকে যেন অহংকার দূর হয়ে যায় আমি ভালো করে সেজ্জা করলে আল্লাহ আমার অন্তর থেকে অহংকারকে দূর করে দিবেন। আমি নামাজ পড়লে আল্লাহ তালা আমার মধ্যে বিনয় আমাকে বিনয় করবেন চেষ্টা করি আমাদের মধ্যে বিনয় হতে পারি না আমরা আর যদি জাগা একটু দরবার হয় তখন কেমন দেখা যায় মানে কি কথাবার্তা এমন দেখ খরিদে জাগা হয়ে গেছে আর কেনা জাগা এরকম অবস্থা হয়ে গেছে আমাদের মারামারি হয়ে যায় দোস্ত মাঝে মাঝে কয়েক মাস পরে ঘটে তাহলে বিনয়ী যদি হতে তাহলে কাছে কিন্তু মকবুল বান্ধব হয়ে যাব আর যদি বিনয়ী না হতে পারি তাহলে কিন্তু নামাজ পড়েও মিস করে ফেলবে এই সুযোগ সেজার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন তাহলে আমরা আল্লাহ শুক্র আদায় করি যে আল্লাহ তালাকে সেজা করার জন্য আল্লাহ তালা আমাদেরকে কবুল করেছেন পৃথিবীর কত মানুষ আছে তারা একদিনও আল্লাহকে সাজ্লা করল না এরকম মানুষ আছে কি না তাদের নাম্বার কয়জন অনেক বেশি মুসলমানদের মধ্যে না আল্লাহ তো আল্লাহ তালা আমাকে আপনাকে যে এই সজ্জাকারী সজ্জাদ বানালেন মিনাসিদিন আল্লাহ বানালেন সেজন্য আমরা আল্লাহ শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ তারা করে তখন তাদের মনে অনেক ভয় তাদের উপরে যে আল্লাহ আছেন এত উচ্চ সানা এই আল্লাহ তালার কে তারা ভয় করে সেদার মধ্যে আল্লাহর ভয় তারা ভীত হয়ে যায় বিনেই হয়ে যায় অয়া ফালুন আমার আর তারা তা করে যা করার জন্য তাদেরকে নির্দেশ করা হয় অর্থাৎ আল্লাহ তাল সম্পূর্ণ আনুগুত্য করে কথা মেনে চলে এখন নামাজ পরে এরকম নামাজি আছে কিন্তু নামাজের হুকুম মানছে নামাজের পরে মাসেদের বাইরে গিয়ে আল্লাহ তালার হুকুম আর মানে না ব্যবসা বাণিজ্যে গিয়ে ধোকাবাজি করে হারাম বিজনেস করে চাকরির মধ্যে গিয়ে প্রতারণা করে লেনদেনে মানুষকে ঠকায় হালাদ হারামের বাজ বিচার নেই পর্দা মানে না নামাজ পড়ে কিন্তু পর্দা নেই এরকম লোক আছে না আসে তাহলে সে আল্লাহর ওই বান্দা হতে পারল না যে বান্দা আল্লাহ খাও যার ভিতরে রিয়েলি আসে কোরআন হাদিসের কথা শোনালেও তর্ক করে কায় সে সমস্ত এত হাদিস কি মারা যায় নাকি ও আরেকটা অপিনিয়ন আছে অমুক শেখ বলছেন কোরআন হাদিসের কথা বাদী কোন শেখ এমনি আব্বাস রাজিয়াল্লাহ আনোমার কাছে যখন প্রশ্ন করলো একটা হ্রদের মাসালা জিজ্ঞেস করতে তিনি বলেন যে এরকম ভাবে রসুল আসাল্লাম করতে বলেছেন যখন এটা বলা হলো তখন একজন সে প্রশ্নকারী বলল কিন্তু আবু বেকর আলর রাজ এইটা বলছিলেন তখন তিনি বলেন ইনা আলিল্লা আমার এখনি ভয় হচ্ছে আমি বলছি আল্লাহ রসুল বলেছেন আর তুমি বললো আবুকর ওমর বলেছেন আমার ভয় হচ্ছে আকাশ ভেঙ্গে তোমার আমার মাথার উপরে এখনই পড়বে আল্লাহর গজব কাজে সাবধান অমুক সে কথা বলছেন এই কথা বলে চালিয়ে দিবেন কোরআন সরাসরি নির্দেশকে সাবধানে যায় কিনা আমার সেদিকে অ্যালাউ করে কিনা সাবধান এরকম অপিনিয়ন খুঁজে যারা সত্যি হক কে জানার জন্য মন খুলে আসে না কোরআন হাদিজের স্প্রিড আসলটা কি তারা এই কোয়ালিটি অর্জন করবে না তাদের ভিতরে ইয়স্তাক বেরুন তাকব্বর থেকেই যাবে তাহলে নিজেকে বিনয় করতে হলে তাকাব্বর থেকে অহংকার থেকে বাঁচতে হলে কোরআনার সামনে নিজেকে মাথা নত করে দিতে হবে কল কাল আমার আর কোন কথা নেই এবং প্রত্যেকটি কথাকে আমি মানব প্রত্যেকটি কাজকে আমি সেভাবে করব এবং আমার জীবনে শুধু নামাজি নয় আমি আমি পরিপূর্ণ দিনের আমি মোত্তাকি আমি পরিপূর্ণ মুসলিম আসলাম তো ঝিল্লা আল্লাহর সামনে সমস্ত কিছু মেনে নেওয়ার জন্য আমি আত্মসমর্পণ করেছি কথা একটা সব কিছু মানার চেষ্টা করি কাজে এই যে মানুষের জীবনে এক ধরনের মুসলমান আছে ইলনামাজ কালাম আছে আবার অন্যদিকে উল্টো যা আছে সব আছে ওয়াজ আজ মাহফিল করে আবার কনসার্ট ও বিভিন্ন গায়িকা নায়িকা এনে বিভিন্ন আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করে এর বাইরে কোনো কাজ করবে না যেটা নিষেধ করেছেন কখনো সেটা করবে না এই যে আমরা কথাগুলো শুনলাম অন্যদিকে গুলি নির্দেশ না করে আসুন নিজেদের জীবনের দিকে আসি যে আমাদের জীবনে সত্যি কি কথাগুলো অনেক সময় আমরা যেগুলো বলি আলোচনা করি শুনি শুনাই কিভাবে আমাদের জীবনে তার প্রয়োগ করতে পারি। কোরআন হাদিস পড়ি এবং এগুলোকে আমল করি আল্লাহ তালার সঙ্গে ব্যক্তিগত ইবাদতের সম্পর্কে মানুষের সঙ্গে লেনদেনের সম্পর্কে আচার ব্যবহারের সম্পর্কে রাগ গোষ্ঠা হয়ে গেলে মেজাজ ঠিক রাখার ক্ষেত্রে ছেলেমেয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে আজকে এদের হক আদায় করার ক্ষেত্রে এসব কিছু কিভাবে আল্লাহ তালার হুকুম মানতে পারি এই যদি এরকম আমাদের জীবনে ইসলামটা আসে যে নামাদের পাশাপাশি সজ্জার পাশাপাশি দোয়ার পাশাপাশি আমাদের গোটা জীবনটা আল্লাহ তালার সামনে আমরা মাথা নত করে দিয়েছি তিনি যেভাবে আমাদেরকে দেখতে চেয়েছেন আমল করতে বলেছেন রাগ গোসা হয়ে গেলে তিনি কি করতে বলেছেন থামাতে বলেন নেই ক্ষমা করে দেওয়ার কথা বলেছেন সবগুলো মানার নাম হচ্ছে অর্জন করার জন্য আমাদের সবাইকে আপ্রাণ চেষ্টা চালাতে হবে কাজে আমরা যে কিছু আনুষ্ঠানিক বাসে বেসে কিছু আমরা ইসলাম কবুল করি এই বেছে বেছে কবুল করা সীমাবদ্ধ আকারে দুনিয়াও ঠিক আখেরাত ঠিক একটার ক্ষতি না করলে আরেকটা পুরা পাওয়া যাবে দুনিয়া একদম সব ঠিক থাকবে একটুখানি বেশ কম হবে না আখেরাতের জাননা তো একদম ঠিক থাকবে এই জন্য কোন দুনিয়ার আখরা দররতান দুনিয়ার আখরা দুই তিন একটারে খুশি করতে গেলে আরেকটা বেজার হয়ে যায় এখন কোনটারে খুশি করবে চিন্তা করো তাহলে আখেরাতকে খুশি করতে হলে দুনিয়াকে কিছু বেজার করতে হবে ছাড় দিতে হবে কমাতে হবে আল্লাহ তালা আমাদেরকে আখের আখমুখী হয়ে কমপ্লিটলি আল্লাহ তালার কাছে আমাদেরকে সাবমিশন করার জন্য আত্মসংগ্রহণ করার মেনে নেওয়ার জন্য তফিক দান করুন